আয়সা রদিল্লা আনহা হতে বর্ণিত তিনি একদা তার বোন আসমা রদিল তালাহ আনহা এর হার ধার করে নিয়ে গিয়েছিলেন প্রতিমধ্যে হারখানা হারিয়ে গেল আল্লাহ রসুল সাল্লা আলাহ সাল্লাম সেটির অনুসন্ধানে লোক পাঠালেন তিনি হারটি এমন সময় পেলেন যখন তাদের সালাতের সময় হয়ে গিয়েছিল অথচ তাদের কাছে পানি ছিল না তারা সালাত আদায় করলেন তারপর বিষয়টি তারা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নিকট বর্ণনা করেন তখন আল্লাহ তাল্লাহ তাইমুমের আয়াত অবতীর্ণ করেন সেজন্য উসায়দ ইবনে হুজার রদ আল্লাহ তালা আনহু আয়েশা রদিয়াত তালা আনহাকে লক্ষ্য করে বললেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন আল্লাহর কসম আপনি যে কোনো অপচ্ছন্দনীয় অবস্থার মুখোমুখি হয়েছেন তাতেই আল্লাহ তাল্লাহ আপনার সমস্ত মুসলমানের জন্য মঙ্গল রেখেছেন